বর্জনীয় দাঁত যে কেউ এগুলো ফল পে আল্লাহ তার লোকাল অপর থেকে আল্লাহ দাবার কর্মসূচিকে গাইড লাইনকে ফলো করবে না নিজের ইচ্ছা বস্তু করতে থাকবে আর আল্লাহর হুকুম এসে তার গ্রহস্থাও ইচ্ছা মধ্যে চলে এক হামিয়াভাবে সমস্ত ব্যবস্থা নিয়ে মনের ইচ্ছার বিরুদ্ধে যে চলে মন করতে হবে যে মানুষকে জাহান্নে দিকে নিয়ে যায় প্রত্যেকটা মানুষের মন স্বভাব এবং মানুষ নিজেকে এর উপরে ছেড়ে দেয় পথে যা আমার স্বভাবে এর টিকা না হলে জানানবাদ নিজের মনের গোলামে করে না স্বভাবের গোলামে করে না কারণ সে মনের গোলাম নয় সেটা আল্লাহ আল্লাহ আল্লাহ কি আল্লাহ যে অগ্রুণ দিয়েছে ওটা এতে তার মন বেজার হইতে তার মনে কষ্ট লাগতে পারে তার মন টুকরা টুকরা হইতে পারে তার মনের উপর দিয়ে চলতে পারে এমন একটা জিনিস দুনিয়াতে অন্য যে কোনো জিনিস যদি ফ্রেস থাকে অর্থাৎ টোকা টুকরা হয়ে যদি এটা চূর্ণ চূর্ণ এই ফর্মুলা থাকবে ঠিক থাকলে ভেঙে গেলে বিল্ডিং ভালো আছে রসটা ভেঙে গেলতে পারো ভাঙার থাকলে গেলে সামনে কিন্তু এইটা তার ছেলে ধর আল্লা এটার কোন দাম নেই আল্লাহ তাল্লাহে এটার কোনো দাম নেই आल्ला करते कोई दिलर मध्य चोट लगाए टुकड़ा टुकड़ा एक एक गोल फाए से आल्लाए फाए पूरण पर दिल एक एक चोट लगे দিলের উপর টুকরা টুকরা হয় এই দিন আল্লাহ আল্লাহ আছে সাংঘাতিক মূল্যবান সাংঘাতিক দাবি এটা থেকে বাঁচতে আল্লাহ আমাদের থেকে বাঁচতে যাদের বিলে চোখ কাটছে যাদের দিল ভেঙে গেছে আল্লাহ বলেন ওই বিলে আমি আছি আমার আমার আমার আল্লা রাজি বলতে যায় ওই দিল আল্লাহ এক এক কোন আসে আর করার ইচ্ছা হয় টেলিভিশনে এই শুক্রবারে সবচেয়ে ভালো নাগাগুলো দেখানো হয় সারা দুলিয়ার রিপোর্ট দেয় সারাদুলিয়ার রিপোর্ট দেয় সব জগতে কিন্তু আছে বরুমান পাশে আপাদের পাশে বাপলা মায়া কাল যিনি এই বাংলাদেশে কখন সিনেমা চালু করছেন কিন্তু সে আমার বক্ত রেখে আমার সাথে মহাপত রেখে এই চলচ্চিত্র শুরু আল্লাহ এই টাইমে সব মহান এবং আইডিয়া হয়ে যায় আমাদের দেখার কোন প্রয়োজন তো বলছিলাম যারা দেখে তারাই রিপোর্ট টেস্ট করার জন্য মুসলমান মাস্টারকে শুক্রবার এই বাজার থেকে বঞ্চিত করার জন্য শুক্রবার থেকে বঞ্চিত আর এমন বাচ্চারা প্রোগ্রাম ওইখানে আটকা করে তাদের আর দুমাসও পাওয়া যায় না মাসেও পাওয়া যায় একজন রাস্তা আসতে হবে আপনি আপনার দিনটা নিয়ে কবর তাহলে দেবেন আর আপনার ঘর ইসলাম শুন্য হয়ে যাবে আপনার আল্লাহ আল্লাহ বানাবো তাদেরকে সাথে করে আনা আপনাদের পাঠাবো আর যদি ঘরেই পর থেকে একটা গুলো বাচ্চা আছে পাঁচশো পাঁচটা থাকতো সে বাসটা কর্মী না তুমিও যাহ মানতে আস তোমার পরিবারের সকলকে পরিবার করতে থাক আমি যে কারণ করলাম এটা হইতে পারে অন্য কোনো কারণ হতে পারে আল্লাহ ভালো জানে একটা ঠিক আমাদের ইহুদিরা পর্যাপ্ত ব্যবস্থা এই ব্যবস্থা তারা নিয়ে রাখে আর আমাদের বয়সে সপ্তাহে একদিন আধা ঘন্টা পরে আর ইহুদি তো যাওয়ার তো প্রত্যেক দিন তারা আপনার ঘরের মনে করতে দাওয়াত ডেলি তাকে ঘন্টা দিতে ভারতজন দুটো এবং সেটা শূন্যওয়ালা পরিবারের সবাই সবাই পরিবারের সবাই করতে পারবে একটা দেওয়ার সপ্তাহে আধা ঘন্টা দেওয়ার ঘন্টা কত আকর্ষণীয় পড়তে আসবে জান্নাত দিপ্রায়ীরা দেখে আসুক আচ্ছা আমার দিয়ে হবে আল্লাহ তোমার এরপর আল্লাহ তাল্লাহ কি বললেন জান্নাতটাকে মনের বিরুদ্ধে তাদের তারা ডেকে দিল মনের বিরুদ্ধে দেখল যেগুলো পড়তে মনে চায় না ইমাদ ফাঁকা করার জন্য তিল্লাগে চল নামাজ ঠিক করার জন্য নামাজের ট্রেনিং দিচ্ছ পুরাণ পরিবর্তন হালালের জন্য বারবার চেষ্টা হয়েছিল তো মাঠে একটা উচিত করা হয় ব্যবসা করে মাঠে একটা প্রশ্ন অবস্থাপন হয়েছে ডেলি করে দশটা প্রশ্ন হওয়া উচিত ছিল ব্যবসায় দশটা প্রশ্ন হওয়া মাঠে একটা উচিত একটা দুই কারণ এক কারণ তাদের মশলা সব দানা হয়ে গেছে আর এক কারণ হল মশলা জানতে হবে যে আমার দায়িত্ব এটা জানা না বেশি সব সব দানা সব আমি আমারও অনেক কষ্টে দোকানদারদের কেমন জানা হয়ে গেল তো হচ্ছে বছর হবে আর তোমার ভাউল গ্রাম মাটি কমতেই বা টানে ঘুরতে আর এক এক দোকানদারকে কেনার বেসারে মাসার দিচ্ছে বন্ধ করবা তালিম করছে বস্তিতে আবহাওয়া তালিম করছে আগে মাসে আসবে তুমি নিজেও হারাত খাইবা আপনার বেসা কেনা শুনছিলাম পদ্মক হঠাৎ বন্ধ করতে কিন্তু বন্ধবন্ধু না শুরু করবে এমনি তার বোঝায় পেলায় উদু শিখাই নামাজ আমার পাবি পাবেন নামাজ না পড়লে কোনো নামাজ না পড়লে কোনো নিয়ে গেল সে বোনাও মুক্ত হয়েছে না গেল আপ তো তখন দুর্নায় দিয়ে গেছিল আমাদের দিয়ে মধ্যে চলে আমি তো আমাদের আপনাদের সামনে গত নতুন নতুন ঘটনা নতুন নতুন ক্রেতা তারা কেনা বেকার করেছে কেনা বেসারা জানেন সবগুলো হাল আছে তোমি যেগুলো একটু দিয়ে সারা জীবন পুজো আপনার সমস্যা আপনাকে বলেন সমাধান দিতে বুঝলাম আল্লাহ তারা চিন্তা বললেন জান্নাত কে আনলো কাজে তিন বল দিল এই জান্নাতের ব্যাপারে শুনলে পাগল হয়ে যাবে জান্নাতের কথা বল আল্লাহ তাআলাoners বিরুদ্ধে কাজে তারা জান্নাত কে লেগে যাবে যখন ঈমান ঠিক করতে হবে নവാস ঠিক করতে হবে কোরআন পরি করতে হবে halal haram জানতে হবে পাপ পাপীর পাপ করতে হবে এবার্লা এখন তো তোমার খুব কম বাদাই মনে হয় জাননা থাকতে পারে খুব কম বাদাই কি জানা চাষে তারা মর বেরোলে করতে চায় না এমন কাজের দ্বারা জানকে ডেকে দেওয়া হয় জাননাথ আসতে গেলে ওই করে তারপর আসতে হবে দেখে আস উনি জাহান্ন জাহার নামের যে ভয়াবহ অবস্থা ভাষাতে বোঝানো এই জাহার নামের দিকে আবার আবার বেগে যাবে ইতিমধ্যে আপনার জাহার নামকে রেখে দিলেন তাম পঞ্চাশ মন চাহিদর একটা মহিলা দেখেছেন চাইলে তারপর কি হবে আমার চোখের মধ্যে চিকা গল্প করে হবে কবর খবর সুন্দর গান হয়েছে কি আকর্ষণীয় আওয়াজ কাল লাগিয়ে বলছে শুনলে কালের মধ্যে কি ঢাল্লা হবে আল্লাহ করতে আপনার শুনাইবেন শুনাইবেন্লাহ কোরআন চলাফাইবেন ঢেকে বললেন আবার ঢেকে আসার আসলাম দেখলাম এত মজাদপ্তরের কোন মামা থেকে পার্সোনাল লাইফে কারণ কাজে হস্তক্ষেপ হয় পার্সোনাল লাইফে সে যা করে কি বলা হয় আমেরিকা প্রথম কুমারী মাতা হলো কুমারী মাতা জীবন মা মাধ্যমে তারা এই কুমারী মাতার তাহলে কথা দিল যে এটা গণতন্ত্রের অধিক বিভাগ এটা আমাদের এইটা বলা হয় আমার যদি ধর্ম গণতন্ত্রের দিন ইলাহী ধর্ম বাদশা আবার ইলাহী দ্বারা সব হিন্দু মুসলমান একমত কর্তৃ গণতন্ত্র এটা এটা দিয়ে সমস্ত খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই একমত্রিত सब धर्मी ठीक ठाक तार मूल मंत्र हल पार्सनल प्रेक्टिश दी प्रेक्टिश कर पचास माथा थकल महिला जैसे दी आए देवी मतलब বরং এগুলো গণতন্ত্র দাবি সেই মহিলার যে রিপোর্টটা দেয় জবরদস্তি করা এলাকা ঠিক করে দেবে চলে এটা আমার মনোভাব যেটা কি গণত অধিক কর অধিক কর করছে তুমারে কি হবে মাতা তা হবে তাকে সম্মান করতে হবে সেটা কথা আই না কোনো করতে পারবে কিছুই করতে পারবে তারা বাসনা তোমার তো সাহিত্য হেল্প করা তুমি সব কিছু সে তার বলতে চাহিদা পরে বার এই গণতন্ত্রের ভাবেন কুড় পথ এই গণতন্ত্রটি ধর্ম এই ধর্মটি আলোচনা কি করলে জাহান সাজাই দিল যে গণতন্ত্র অন আছে তাই কর দুনিয়া আনন্দ নয় তাহলে তা নয় এই তারা খুব সহজে বিনা হিসাবে জাহান না হা এই কথাটা হাতিতে এলাকা আছে বুঝি পাতিল তো না রুবি আপনার বুঝাইলাম এই কথাটা হাতিছে আবির মাঠে এসে বুঝি পেল জানা তো না রবি मन बरुदेही चलान नाम मनुद्ध दिल टुकड़ा टुकड़ा अल्लाह से जार नाम এই কথাই শুরু বলেছিলাম অন্য সব জিনিস ঠিক থাকলে মূল্যবান ভেঙে গেলে তাহলে কিন্তু এটা ঠিক থাকলে থাকলে কোনো নেই কোনো নেই আর যখন আল্লাহ করা করছে এই মনের উপরে করা করতেছে চিতা ওজন খাইতে মনে যায় তার মানুষ খাইতেছে ডাক্তার এই সিটা ওষুধ খেলে একমত্তা বৃদ্ধি করে চিতা বলাতে যায় না খাওয়া সম্ভব না ধরে কেন এর মধ্যে সেপার আল্লাহরা করতে গেলে মনের চাইবে না মনে চাইবে না অলসতা বাধা দেবে অলসতা বাধা দিবে উদাসীনতা বাধা দিবে এই জন্য তাম আল্লাহ আল্লাহ বলে গেছে বছর শতাব্দী দিন হাকিমালা আশ্রাব তুমি আল্লাহ হইতে চাও মূল কাজ কি করত নাম থেকে বাঁচতে চাও আল্লাহ আল্লাহ হইতে চাও মৌলিক मौलिक काम कारण आल्ला से कत करते क्या मार्ल সবাই বারো দিন পালো না কেন তুমি হাজার লোকের থেকে বেশি দুর্বল নাও বেশি ব্যস্ত নাও কেন তোমার যায় কেন তোমার বিশ্বাস ফুটে যায় গোড়া কোথায় ঘোড়া অলস হামলা হলারটা বলে ওকে ছিল উদাসীনতা সেতার উদাসীনতা এর পুতাবলাকি পুতাবলাক হিম্মতের নাম কি হিম্মত বাংলা হল সাহস ইচ্ছা শক্তি বাংলা সাহস অথবা चेष्टा था। का दीब ना तुम्हें सारा दिवस पालन कर साराटा दिवस বিষ্ণা থেকে আরোপ করে দিলাম আওয়াম থেকে আরোপ করে দিল আজকে তোমার সাথে আমার মতো আগে আন্দোলনকে আমি আর ধাকাই দিতে পারবো আমিও বেগে বসলাম আমি বেগে বসলাম তোমার কথা মানবো না হ্যাঁ আমি তোমার গোলাম না আমি আমার তো আবার তার গোলা তোমার এই কথা বলেন আপনি হিম্মতেন হিম্বত সম্পর্কে বলা হয়েছে হিম্মত সম্পর্কে আপনি রবার কি হবে লিখে যতটা কি হিম্পেন তত আপনার হিম্মত পাঠাতে থাকবেন তত থাকবে मैसे एक दान करते हैं हिम्मत कर हिम्मत कर दवा पोचाई दी विभिन्न एलिक दावा पोछे सो विचार करें कौन तो आल्ला हिम्मत करेंस नहीं दुर्बल दुर्बल चेता फेक काल्ला ध्वसा करते हैं का সাহস হবে না আপনাকে কিন্তু রিস্ক দিতে হবে আপনাকে রিস্ক মানে কি আল্লাহ করে ভরদান আপনি নিয়ে করবেন খালি বাংলাদেশ না আমি ইসলামের দাওয়া আল্লাহ আপনাকে ঘুরাই করেন ঘুরাই নিয়ান আমি নিশ্চিত তাও আপনি করেন দশ আপনি কষ্টার জন্য ক্ষমা আমি তো ইনশাআল্লাহ আমি কষ্টা করতেছি আল্লাহ আমি আল্লাহ ঘর দেওয়ার হাত করে আসি মাকে কষ্ট করে আল্লাহ হাত করে কাঁদে আল্লাহকে বাইকুল্লাহ হতপরায় নিয়ে আল্লাহ মিস্কিতকে বাইকুল্লাহ হতপরায় নিয়ে আসছে সাহস করছে আল্লাহ কাউকে না হারত কি মোকাবেলা করে কি করতে হবে করণীয় আজকে দেখেন আর মনে মনে বড় ধরা কৌলা ধরণ আছে আজকে দিনটা দেখে নেই দেখে নেই কানের গুণা মুখের গুণা হাতের তালে নেয় হাতের গুণা বিলের গুণা বিমাগের গুণা হ্যাঁ মহিলা দেখলো দায়িত্ব শুনলো তার গুণা যে গুণার সময় করতে গেলে এক ঘন্টা নেপাল আছে দায়িত্ব হয়েছে কেন এইটা তো না কারণ তোমার কথা মানব না দেখেন একদিন আল্লাহ রাস্তা গণতন্ত্র আমরা কুট ভিত্তিক সব আমাদের দুর্বল বাংলাদেশে আমরা বেঁকে ডেকে বসে সব ব্যাংকে सब मुसलमान डेटे बढ़त দেখা যাবে হ্যাঁ কয়েকদের মধ্যে সব দেখে আমার গণতন্ত্র মানে আমাদের দেখা যাবে এই গণতন্ত্র গণতন্ত্র সেই বাচ্চা করে দিন এলাই বাচ্চা করে দিন এলাই যদি সব ধর্মকে দেখাতে এই রাত নতুন দিনে এক সপ্তাহে আমরা তো পলুর বদন হিসেবে নিয়ে তো ইহুদের আমাদের কান্দে উঠাই দিচ্ছে গণতন্ত্রের জোয়ার আমরা কান্দে তো তোলে ধরনের কারণে যত গণতন্ত্রের মন্ত্রচিতারেন না মসল দিন এরা এসে দেখতে পাই আর যারা চোরা হাতে তাদের এদের একমাত্র মূল্য কেন আমাদের উদাসীনতা আমাদের অলসনের কারণে এই সব অর্থ আর ইসলাম করতেছে না ইসলামের জায়গায় কি করতে চাই গণতন্ত্রের জন্য ইচ্ছা শক্তি কি ব্যবহার করে ইচ্ছা শক্তি কি ব্যবহার করে সাহসকে ব্যবহার করে করণীয় কার্য করতে कर कुरान समाज जमा हलालत कर मजबूत आजादा कितने ये कितुल चतुर्थ असायर भरे चतुस्थ अब तलिका दवा লিস্ট আছে লিস্ট কি পাওয়ার আছে যে আপনাকে আমাকে জাহান নামে এক একটা সোনায় কবিরের মধ্যে এই পক্ষে আছে যে আপনাকে আমাকে জাহান নামে দিয়ে দেবে যেমন এক অপন আমার কেউ ছেড়ে একটা গুনায় কবিরা হলো এক অপ্তরাজ ছেড়ে দেয় ইচ্ছা করে কোন অযোধ্যা দুই কর্মী আস্তে আসে লক্ষ অপর এক অপ্ত নামাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা করে এই সামনে একটা কোনো দোকানের নামাজ পাওয়ার নেই আবার যদি কান্না পড়ে নাই আর আল্লাহ কান্নাকান্দি বুঝতে অবাধ করে আল্লাহ না খালি তো অবাধারা না হবে খালি তবা দ্বারা করে নাই নামিং অক্ট না খানা খাইতে পারে শুধু তোমার খানা খাঁদ মতো খেয়ে দেবার দে আল্লাহ তো বাস আসার বাজার কি করতে হবে আদা তো খেতে হবে এই ধর প্রা কি করতে হবে অনেক আবুল কালাম দিয়ে যা মুক্তি পাওয়া যাবে আবুল কালামের ফতোয়া দিলেন যা আপনার নামাজ পড়েন নাই হয়ে গেছিল কি হয়ে গেছিলেন হয়ে আর তাহলে কোনো নামাজ পড়ার আমার মুসলমান হয়ে গেছে হয় তো মুসলমান আমার ইসলাম বরণ করার সচেতন আপনাকে কাঠের বাজায় আবুল কালাম আজাদ মাফ করে দিচ্ছে যে আমার পড়া যায় পনেরো বছরটা নিয়ে বছর বছরটা নিয়ে কত চল্লিশ বছর নামাজ পড়া এই পঁচিশ বছর আপনি কাকা ছিলেন কারা কারা অধ্যায় হবে অধ্যায় কিভাবে এগুলো করে এমন হাতি স্কুল আইবে যা তোমাদের নেই তোমরা তাদের তুমি সতর্ক থাকো মুসলিম এই যে অঙ্গার লাগবে না উদানি কি বুঝতে চাই আসলে এই যে আমাদের আগে অনেক বাদদাল বের। হবে অনেক ডাকিস এই গান জাল না এমন ফসল দিবে এমন হাদিস ফোন কেউ আড়াগে করবে আপনি এই পক্ষে আগে দিলে দিবেন ছিলেন কাঠার তো না নাই কাঠার বাজে মাছ করেন কিছু নেওয়া যে মাছ ছিলাম একটা ঘোরার ভিতরে মানুষকে দিয়ে দেওয়ার শক্তি আছে এখন তো আমার পড়ব না এত বড় হয়ে আছে আবারও গবান চেষ্টা করবে আপনার হায় আসা করতে উপরিকা হালনা না করুন कारोली शेष निकल उदागे शेष करते একদিনে পয়াতির সহি কত আছে এক বছরে কত আছে যে নবাস্ত রয়ে যাবে কিন্তু হায়াতে দেওয়া যায় যদি পড়ি আরে আপনিও বা কি করে হায়াতে হবে তার শক্তি নেই করতে পারে বছর শক্তি নেই আল্লাহ এত কাজ করছেন দাঁড়াই পড়া দাঁড়াই করার সমস্যা বসে পড়ো বসে পড়ার ক্ষমতা আল্লাহাদ হত্যা কর আল্লাহ তাকে অবশ্যই জানা নেবে নিয়ে ওই টাকাপ ওকে তার বেকার পরিষ্কার হওয়ার এই টাকা পড়ে সহ আমি কেন্দ্রে চিন্তা করি আমি যে আগুন থেকে ভালো আমাকে আগুন দিয়ে বানাইতো পরে মাটির দিয়ে বানাইছো ওর প্রতি মৃতির দিকে আমার প্রতি উপর থেকে করতে হয় আর পৃথিবীতে করতে হলে দাম কম হয় বিলু হয়েছে আচ্ছা বলিমদার তাই এখন তিন মিনিট কিউরি হয়ে যায় হ্যাঁ তো লাভ আছে তো লাভ ওছিদা বলেন নাই আচ্ছা আজকে আর আলু যদি আপনারা দিচ্ছে ওটা আরেক উপরে আপনার গেল কি দিচ্ছে না যারা উন্নয়ন থাকে এটা আপনাকে দিচ্ছি তাড়াতাড়ি দেখলিতে তুলো তুমি দিয়ে তার উপর আপনার দিচ্ছি আকর্মান ছিল তাহলে এত আর অবস্থা তাকে এপ্লিকেশন দিলেন আমরা দেখলে ইংলিশ আল্লাহ যত লাভ হল্লাহ আমাদের মত হারাই এই অবস্থাও করতে হবে তখন বলে আসলো লাল হয়ে গেল দেয় আদর সন্তানকে সাম্রাজ্যিকে কৃষন লিখ দিয়ে চতুর্থের দোকানিহীন তার দিকে পঁচার দিক না তো উপরে আসবে উপর দিক আসতে পারবেন আচ্ছা কথা বলে আসছে আপনাদের মানুষ বানাইলেন আপনার ন্যায় কোন কোন সফল না এই সেটা অর্থাৎ গোলাপেলা যে ব্যক্তির ভিতরে আল্লাহর ন্যায় মতের প্রকাশ করার আল্লাহর ন্যায়ামতের ক্রিত প্রকাশ দিতে পারবে থেকে ডিফাজন থাকবে এটা কথাই করে আছে ভাই আলফা আপনার থেকে আপনার তাহলে কঠিন রুগী আছে কিনা বলে যে এখন আছে কিনা এই কিন্তু নাই ভালো আছেন কিনা তাহলে ওই ভালো রেপুরে শুক্রিয়া কি অসুবিধা আলহামদুল্লাহ পড়ার আগে তার মানে ভাই আজকাল তোমার দর বেশি দোয়া করে দিয়ে পরে কথাটা বলেন আমরা আগে করে আপনি কে কামনিয়াজ করে দিলেন সাহসানকে কামনিয়াজ করে দিলেন কোন অবস্থায় আগে করেন অবস্থা আলহামদুল্লাহ আসি সে মধ্যে আসে মমিনের হালাদ আজি মমিনের হালাত আছে যে দল সে নাম তাইল আলহামদুলিল্লাহ পড়ে তা এবং কোনো বুঝিবা থাকলে তখন আলহামদুলিল্লাহ পড়ে কেউ খবর করে কি বুঝলেন দ্বারা কি বুঝলেন নিয়ামত পাইলে আলহামদুলিল্লাহ পড়ে ছকর করে আর মুক্তিভাবে থাকলে তখন কি করে আল্লাহ করে কিন্তু আল্লাহুল্লাহ সববার এজন্য আপনি কি বলেন এই খবর তোমার যদি পড়তে পারে তোমার লাই আলহামদুলিল্লাহ আল্লাহ আছে লাইছে ব্যবসায়ী লস কিন্তু আপনার হ্যাঁ তার দশ লাখ টাকা লাগবে ওই তো পাঁচ লাখ টাকা লাগবে এবার পাঁচ লাখ টাকা লওয়ার আমাদের ব্যবসায় আছে সবাই আছে হয়েছে পাঁচ লাখ টাকা হয়ে আপনার এটা মালিক যদি বলে এবার তুই মন আপনাকে সুবিধা করলো তাহলে গেল যাওয়ার ছেড়ে দিতে গেল আল্লাহ আপনাকে করে দিল করতে পারো এইটা তো আপনি মালিক টাকা পয়সা আপনি মালিক মালিক আল্লাহ আপনার আপনার পাহাড় না পড়েছি কমরা আলাদটা কমছে বাংলা আল্লাহ তাহলে আপনাকে খাওয়া হবে বটে না পাইলে বোটে নেই দেখেন তখন আপনাকে খাওয়াবে আলারিদারটা আপনার কখন পরীক্ষা হবে এখন তো পরীক্ষা হবে তখন কম হয়ে গেলে তারা হেমতের দ্বারা ইচ্ছা শক্তির দ্বারা কি করতে হবে মোকাবেলা করে গেছে আগে বলুন সাহায্য দুই বছর হয়ে আছে দুধ দুই বছর পরে বাচ্চাকে দুধ খাওয়া না হারান আপনার ভিডিও বোনাবেও বোনাবে দুই বছর পরে হার জন্য গেলে মায়েরা কি করে দুধের মধ্যে কি করে মুখের দিয়েই মুখটা করে কয়েকর মুখেটি দেখে এতাহ দিলেও যায় এই সময়টা কিছু বার্তা খুব চিন্তাশিলি করে গিলাই ঘোষায় খুব কান্নাটি করেছে বলে এত চিন্তাশিলি করে চিল্লাচলি করতে তো গড়ে এর সময় দিতে বারো গাছ থাকতে হয় বারো গাছ থাকতে হয় এই দেখে তাদের ঘরাই না এত দিন থাকবে ওই সামনে দিবেন তখন একটা দুধ খেয়ে দেরি করতে চিন্তা করেন যদি হিম সাকরে না বলে সারায় না আর তখন বাপ্পাকে হিম্মত করতো তত চিন্তা করে দেবা খেতে দেব না কতক্ষণ দুচিন্তায় যত কষ্ট করতে হইল তারপর দেখছেন কি বাচ্চার সাথে করলেন আপনার নষ্টের সাথে এই কাজটা করেন বাপ্পার সাথে যা করলেন আপনার মনের এই কাজটা করেন সাথে কামিয়া গত আমি খুব অসুস্থ আপনাদেরকে বলতেন তোমার টাকা তুমি কি পরিমাণ আসতেন তুমি বলো এখন তেমন আছে নাই অর্থাৎ